ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سجئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সজ্জিদনামৌলাহম আবদুস সা অমুফিল্লাহি মিঃ শৈতিনি বিসিলাহ্ম নিহে إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ فَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي اللَّهُ لَنَا وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ وَنَفَعَنَا وَإِيَّاكُمْ بِالآيَاتِ وَذِكْرِهِ الْحَكِيم হজরাত উলামা কেরাম সম্মানিত সুধী সমাজ আল্লাহাকুল আলমিন যতগুলি মানুষ সৃষ্টি করেছে প্রতিটি মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বাড়ি এমন একজন মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই যার জন্য জান্নাতে কোনো বাড়ি তৈরি করেন উদাহরণস্বরূপ বলতে পারেন ফেরাউন নামে পরিচিত একটা মানুষ আল্লাহ বানাইছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি হয়েছে নম্রদ নামে পরিচিত একটা মানুষ আল্লাহ বানাইছেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বলেছে আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন তার জন্য আবু লাহাব নামে আল্লাহ একটা মানুষ বানাইছেন তার জন্য আল্লাহ জাননাতে একটা বাড়ি বলেছে এক কথায় যতগুলি মানুষ আল্লাহ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বলেছে এবং সেই জান্নাতের বাড়িগুলি কত বড় করিম সাল বলেন যে লোকটা জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি পাবে এর চেয়ে ছোট কোন বাড়ি আর জাননাতে নেই এই লোকটার বাড়ির আয়তন হবে জান্নাতে দশটা পৃথিবীর সমান দশটা পৃথিবী একত্র করলে যে পরিমাণ আয়তন হবে জান্নাতের সবচেয়ে ছোট বাড়িটা এই পরিমাণ বড় হবে এইভাবে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি তৈরি করে কিন্তু এই বাড়িগুলি তৈরি করার পর কোন একজন মানুষকেও এই বাড়িগুলি ফ্রি দিবেন না বিনামূল্যে দিবেন না আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন বাড়িগুলি আমি তৈরি করেছি তোমাদের জন্য ফ্রি দেওয়ার জন্য নয় বরং তোমাদের কাছে বিক্রি করার জন্য बाड़ीगुले नि तरदीगुलि परकाले तक समझाइए देव जरा के निबे ना तर बाड़ीगुली की आलोचना एक है प्लीज दया कर फोटो उठाबे প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ যে জান্নাতে বাড়ি তৈরি করেছেন এই বাড়িগুলি একটা মানুষকেও তার জন্য বরাদ্দ করা বাড়িটা বিনামূল্যে দিবেন না ফ্রি দিবেন না এমনিতেই দিবেন না তার কাছে বিক্রি করবেন বলে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে এই বেচা কিনার চুক্তি সম্পন্ন করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠার দুনিয়াটা হল জান্নাত বেচা কিনার বাজার এখানে আল্লাহ মানুষকে পাঠান তোমার জন্য জান্নাতে যে বাড়ি আমি বরাদ্দ করে রেখেছি সেটা এখান থেকে তুমি খরিদ করে আসাও তোমাকে সমঝিয়ে দেওয়া হবে এখানে আসার পরে অনেক মানুষ তার জন্য জান্নাতে বরাদ্দ করা বাড়ি খরিদ করে এখান থেকে বিদায় হয় বেশিরভাগ মানুষ এই জান্নাত কিনার বাজারে আসার পরে বাজারের রং তামাশা চাকচিক্য বুকবিলাস আমোদ প্রমোদ পেয়ে যে জান্নাত কিনার জন্য এসেছিল সেই কথা বলে যায় এই ভুলে গুলে তার জীবন শেষ হয়ে যায় এখান থেকে বিদায় হয়ে যায় অথচ জান্নাত কিনে যায় না সুতরাং সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণকালীন অবস্থা দুইটা যারা জান্নাত কিনে বিদায় হলো। তাদের মরণকালে যে আজরাইল ইল তার যান কবচ করার জন্য আসে তাকে তার খরিদ করা জান্নাত দেখাইয়া বলেন যে এই জান্নাতটা তুমি খরিদ করেছ এখন আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই देख्राइलस्थ रत फिर बोलें खरीदकोरा जान्न देख तुम से दुनियादरिफे अल्लाह रसुलंदा तर जान्नर टिकाना देखारे दुनिया सबकि माय भूले जाए बीबीचार माय बाड़ीघर माया सब किस मोले दुनिया मानुष मरणकाले दुनिया क्योंकि पटानो ना क्यों कारण পরকালে থাকবে কোথায় দ্বিতীয় আর একটা আছে ওই বলা তোমাকে জন্য দুনিয়াতে জাহান্ন হয়েছিল তুমি কিনো নাই তাই এই জাহান্ন পরকালে তোমার কোন ঠিকানা নাই আজকের থেকে তোমার দুনিয়ার সব রকমের রং তামাশা সব রকমের বুক চিরকালের জন্য বন্ধ হয়ে গেল আমরা এসেছি তোমাকে तुम्हारा जहांगान पथे अवस्था छाड़ा मानुषे मरण अवस्था नहीं शारिक दिकम अपारक मधुर आशीन के बोलार दरकार छा कि कथार गुरुत्वर গত জুলাই মাসে আমি জুলাই আগস্টে আমি লন্ডনে ছিলাম ওইখানে একটু ঠান্ডা লাগে গেল গলার আওয়াজ বসে গেল ডান হাতে বেতা শুরু হলো দেশে যাওয়ার পর আজ পর্যন্ত আমি চিকিৎসা করেছি যে গলার আওয়াজ ঠিক হয় হাতের বেতা এখনো ভালো হয়নি এই জন্য বললাম যে আমার গলা কতক্ষণ চলে পড়া যায় না এই জন্য আমি এই গলার আওয়াজ বসে যাওয়ার কারণে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে এবং আপনাদের বোঝার সুবিধার্থেও দয়া করে মনোযোগ দিয়ে শুনেন যদি আর আগের কথাগুলি মনে রাখেন তাহলে পরের কথাগুলি বুঝতে সহজ হবে এই হিসাবে সর্বপ্রথম আমরা এই কথাটা মনে রাখি সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণকালীন অবস্থা দুইটা একদল মানুষ তার খরিদ করা জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মরণ হয় আর একদল মানুষের মরণকালে জান্নাত খরিদ করতে না পারায় পরকালে তার জন্য যে জাহান্নাম তৈরি আছে ওই জাহান্নাম দেখে কানতে কানতে তার মরণ হয় এই দুই রকমের মরণ ছাড়া কোনো মানুষের তৃতীয় রকমের কোনো মরণ নাই আমার কথা বুঝে থাকলে একটু বলেন আপনাদের টিকানা জাহান্নাম দেখতে দেখতে কানতে কানতে মরণ চান না টিকানা জান্নাত দেখে হাসতে হাসতে মরণ চান্নাত মরনের আগে আগেই জান্নাত কিনতে হবে এই রকম যদি চান যে আমার মরণকালে আমার খরিদ করা জান্নাতের ঠিকানাটা দেখে আমি হাসতে হাসতে মরতে চাই মরণ কবে আসবে জানি না এর আগে আমাকে জান্নাতের হয়ে যেতে হবে এই জন্য জান্নাতের খরিদার কিভাবে হওয়া যায় এই ব্যবস্থাটা আপনার যে আয়াতে দিয়েছেন ওই আয়াতটা তফসিল বা ব্যাখ্যা আপনাদেরকে শোনাবার জন্য আজকে আমি সেই আয়াটা আপনার সামনে দিল করেছি এতক্ষণের আলোচনার দ্বারা একটা কথা পরিষ্কার হল যে মানুষ দুনিয়াতে আসে তার জন্য আল্লাহ জান্নাতে যে একটা বাড়ি তৈরি করে রেখেছেন সেই বাড়িটা কিনে যাওয়ার জন্য সুতরাং দুনিয়াটা হল প্রতিটি মানুষের জন্য জান্নাত বেচা কিনার বাজার দুনিয়াটা হল জান্নাত কিনার বাজার দ্বিতীয় পর্যায়ে এই কথাটা আমরা স্মরণ রাখি দুনিয়াতে মানুষ কেন আসে জান্নাত কেনার জন্য দুনিয়া হল প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত কেনার বাজার এখানে আসার আগে জান্নাত কেনার সুযোগ কোন মানুষের হয় না আর এখান থেকে বিদায় হয়ে গেলে পরে আর জান্নাত কেনার সুযোগ থাকে না মানুষের জীবনে জান্নাত কেনার সুযোগ একবারই আসে সেটা হল দুনিয়ার জীবন দুনিয়ার জীবন শুরু হওয়ার আগেও জান্নাত কিনার সুযোগ আসে না দুনিয়ার জীবন শেষ হয়ে গেলেও আর জান্নাত সুতরাং প্রত্যেকটা মানুষের জীবনে জান্নাত কেনার সুযোগ একবারই আসে ওইটা হলো দুনিয়ার জীবন এই দুনিয়াটা হল জান্নাত কিনার বাজার জান্নাতের বিক্রেতাকে একমাত্র আল্লাহ আর যদিও প্রতিটি মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাতে বাড়ি তৈরি করেছেন কিন্তু সকলের কাছেই আল্লাহ জান্নাত বিক্রি করবেন না আল্লাহ বলেন শুধুমাত্র মুমিনদের কাছে আমি জান্নাত দেব সুতরাং জান্নাত কিনার জান্নাতের হরিদ্দার যারা হতে চাও তারা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও মুমিন হওয়া ছাড়া জান্নাত কিনার কোনো উপায় বা কি তাকে মুমিন কাকে বলে যারা আল্লাহর বিধানে বিশ্বাসী আল্লাহর বিধানে যারা বিশ্বাসী মুমিন শব্দের বাংলা তর্জমা করা হয় ট্রান্সলেশন করা হয় বিশ্বাসী কিন্তু কিসে বিশ্বাসী আল্লাহর বিধানে যারা বিশ্বাসী তারা মুমিন কোন মর্মে আল্লাহর বিধানে বিশ্বাসী যে আল্লাহর যাবতীয় বিধিবিধান সঠিক আপনাদের কারো আল্লাহর এমন কোন বিধান আছে কি যে বিধানটা বেটিক আল্লাহর কোন একটা বিধান বেটিক নয় আল্লাহর সবগুলি বিধান সঠিক এই কথা বিশ্বাস করার নাম ইমান আর যারা বিশ্বাস করে তাদের নাম উম আল্লাহ বলেন আমার বিধানে বিশ্বাসী হয়ে যাও মুমিনদের অন্তর্মুক্ত হয়ে যাও তোমাদের কাছে আমি জান্নাত বিক্রি করবেন জান্নাতে আমি প্রতিটি মানুষের জন্য বাড়ি তৈরি করেছি কিন্তু খরিদ করতে হলে প্রথমে জান্নাত কেনার বাজার দুনিয়াতে আসতে হবে দুই নম্বরে জান্নাতের খরিদারদের লাইন হইল মুমিন লাইনে কাতারে দাঁড়াইতে হবে লাইনে দাঁড়াইতে হবে মুমিনদের অন্তর্মুক্ত হইতে হবে প্রথম নম্বর কথা জান্নাত বেচা কেনার ব্যাপারে পাঁচটা কথা আমরা মনে রাখি এক নম্বর কোন মানুষ জান্নাত ফ্রি পাবে না জান্নাত এর বেচা কিনা হয় বিনামূল্যে খরিদ না করে জান্নাত কেউ পাবে না দুই নম্বর কথা জান্নাতের বিক্রেতা হইলেন একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া জান্নাত বিক্রি করার অধিকার আর কারণে তিন নম্বর জান্নাতের খরিদার হবে একমাত্র মুমিনগণ যাদের ইমান নাই আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করবেনা মুমিনদের সাথে আল্লাহ জান্নাত বেচা কিনার চুক্তি করেছে এক নম্বর জান্নাতের জান্নাত বেচা কিনা হবে ফ্রি মিলবে না দুই নম্বর জান্নাতের বিক্রেতা হবেন একমাত্র আল্লাহ তিন নম্বর জান্নাতের হবে একমাত্র মুমিনগন চার নম্বর দুনিয়াতে আসার আগেও জান্নাত কিনার সুযোগ হয় না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে পরেও আর জাম্নাত কিনার সুযোগ থাকে না সুতরাং জাম্নাত কিনার বাজার হল দুনিয়া পাঁচ নম্বর জান্নাতের মূল্য কি এই পাঁচটা কথা স্মরণ রাখছে পরে সামনের কথাগুলি বুঝতে আমাদের সব আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন এবং এর বিনিময়ে আল্লাহ মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছে জান্নাতের মূল্য হইল মুমিনের জান আর মাল মুমিনের জান জান্নাতের মূল্য মুমিনের মাল দুনিয়ার জীবনের এক কথায় মুমিনের দুনিয়ার জীবনটা এবং দুনিয়ার জীবনে যত মাল উপার্জন করল এই দুইটা জিনিস হইল আল্লাহর কাছ থেকে জান্নাত খরিদের মূল্য মুমিনের জান জান্নাতের মূল্য মুমিনের মাল জান্নাতে। এই জান আর মাল আল্লাহ বলেন মুমিনদের কাছ থেকে আমি তাদের জান কিনে নিয়েছি তাদের মাল কিনে নিয়েছি এর বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি मन अंतर जे भाव चलते दुनिया चलते परिना जेहे इल्लासे बिक्री मन चाय हराम उफाए बुक करते आमोद प्रमोद करते रंग तमशा करते चाय কিন্তু আল্লাহ বলেন তোমার জানে চায় রং তামাশা করতে তোমার যান তো আমার কাছে বিক্রি করা তোমার যানের চাহিদা পূরণ করলে হবে না আমি আল্লাহর বিধান পালন করতে হবে এর তুমি আমার কাছ থেকে জাননাতে খরিদ্দার আরেকটা আর হল আমার জীবনের উপার্জিত মাল আমার মনে চায় আমার মাল এমনভাবে খরচ করি যেভাবে খরচ করলে আমার রং তামাশা হয় বুকবিলাস হয় আমোদ প্রমোদ হয় কিন্তু আল্লাহ বলেন তোমার মালগুলি আমার কাছে বিক্রি করা তোমার যেভাবে মনে চায় সেইভাবে তোমার মাল খরচ করতে পারো না আমি যেভাবে বিধান দিয়েছি সেইভাবে তোমার মাল খরচ করলেই তুমি আমার কাছ থেকে জান্নাতের খরিদ্ বুঝে থাকলে বলুন জান্নাত বেচা কিনার ব্যাপারে পাঁচটা কথা প্রথমে আমাদের মনে রাখা দরকার এক নম্বর জান্নাত ত্রি পাওয়া যাবে না জান্নাত বেচা কিনা হয় দুই নম্বর জান্নাত বিক্রেতা হলেন একমাত্র আল্লাহ তিন নম্বর জান্নাতের খরিদার হলো একমাত্র মুমিনগন চার নম্বর জান্নাত কিনার বাজার হলো একমাত্র দুনিয়া আর পাঁচ নম্বর জান্নাতের মুমিনের কথাগুলি খুব ভালোভাবে বুঝলে আমি নিজে নিজেই আমি হিসাব করে নিতে পারব আমি কি জান্নাতের খরিদ্ রইলাম না রইল আমি যদি মনে মনে হিসাব নিকাশ করে দেখি আমি তো আল্লাহর বিধান মতে চলি না আমার জানে যেভাবে চাই তাহলে কি আল্লাহর সাথে জান্নাত বেসা কিনা চুক্তি আমার ঠিক রইল না নষ্ট হয়ে গেল আমি যদি হিসাব করে দেখি আমার উপার্জিত আমার আল্লাহর বিধান মতে খরচ করি না আমার যেভাবে মনে চাই সেইভাবেই খরচ করি থাকলে আমি জান্নাতের খরি ঠিক আছি না জান্নাত বেসা কিনার চুক্তি আমার ক্যান্সেল হয়ে আমার মন যদি সাক্ষী দেয় যে আমি আল্লাহর বিদান লঙ্ঘন করে চলিনা আমি মনের গুলামি করি না আমি আল্লাহর গুলামি করি আমার মন যদি সাক্ষী দেয় আমার দন আমি হালালকা দেখ করি না আমি হালালকা করি। তাহলে আমি বুঝে নিতে পারি আমি জান্নাতের আল্লাহ আল্লাহরাত আমার কাছে বিক্রি করেছেন কিন্তু আমার মনের সাথে হিসাব নিকাশ করতে গেলে আমার মন যদি বলে আমি তো আল্লাহর গুলামি করি না আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলি না আমার মন যেভাবে বলে আমি সেইভাবে চলি আমার মন যদি সাক্ষী দেয় আমি তো আমার উপার্জিত দন সম্পদ খরচ করার বেলায় আল্লাহ করে খরচ করি না আমার নিজের মর্জি রক্ষা করে খরচ করি না হলে আল্লাহ যাদের জান্ন বেসা কিনার কন্ট্রাক্ট ক্যান্সেল হইয়া গেছে আল্লাহ তাদের ব্যাপারও অত্যন্ত সদয় যাদের ক্যান্সেল হয়ে গেছে তাদের বেলায় সদয় এটা কিভাবে সদয় এটাও আমাদের উদার মত বেকার কিন্তু এর আগে আল্লাহর কতগুলি দয়া আমরা গ্রহণ করেছি সেটাও বুঝে নেওয়া দরকার আমি যে আমার আল্লাহর বিক্রি করে জান্নাত কিনলাম জানটা আমি পাইছিলাম কোথায় আল্লাহর কাছ থেকে আমার প্রাণটাও কি আল্লাহর দান না আমার মৌরুষ সত্ত্বে প্রাপ্ত নিজের কারখানায় তৈরি করা নিজের খেতে উৎপাদন করা আল্লাহ কার কাছে আমার দেওয়া জান আমার কাছে বিক্রি করো আর এর বিনিময়ে তুমি জাননা থরিদ করো কোন ধরনের বেচা কিনা হইলো আল্লাহুল আমিন এই দুনিয়ার স্বাভাবিক বেচা কেনার নিয়মে নয় বেচা কিনার বাহানা করেছেন মাত্র আমার আমার আমার কাছে কাছে দাও অর্থ এই নয় যে তোমার ভিতর থেকে আমি যান বের করে নেব বরং আমার কাছে শুধু একটা বেচা কেনার চুক্তিতি আবদ্ধ হও এর বিনিময়ে তুমি জান্নাতের হয়ে যাবে আর আমার কাছে বিক্রি করা যানটা তুমি ব্যবহার করবে তোমার কাছেই থাকবে কিন্তু তোমার ইচ্ছা নয় শুধুমাত্র আমি আল্লাহর ইচ্ছা এই শর্তে আল্লাহ দেওয়া আবার আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিলেন এই যে কি আল্লাহর দয়া নয় প্রথম নম্বরের দয়া আল্লাহ আমাদেরকে জান দান করেছেন দয়া করে আল্লাহ দান না করলে আমি কোনো কারখানায় আমার একটা প্রাণ আমি উৎপাদন করতে পারতাম না বানাইতে পারতাম না দুই নম্বরে দয়া করেছেন আল্লাহর দেওয়া জানের বিনিময়ে আমার কাছে আল্লাহর জান্নাত বিক্রি করেছে তিন নম্বরে দয়া করেছেন তোমার জান আমি আল্লাহর কাছে বিক্রি করে এখন যে তুমি জান্নাতের খরিদার হইলা বেচা কেনার নিয়মে বলে তোমার বিক্রি করা জিনিস হরিদ্দারকে সঞ্জয়া দাও যেহেতু তোমার যান আমি আল্লাহ বিক্রি করেছ এখন তোমার দেহ থেকে আল্লাহ আল্লাহ তিন নম্বর দয়া প্রথম নম্বর দয়া তিনি আমাদেরকে জান দান করলেন দুই নম্বর দয়া নিজের দান করা জিনিসের বিনিময়ে আমার কাছে জান্ন বিক্রি করলেন তিন নম্বর দয়া করলেন তোমার যান আমি কিনার বাহানা করলাম তারপরও আমি ফিরাই আনিলাম না তোমার কাছে বলেন আমার গায়ের জামাটা যদি আপনি কিনেন কিনে যদি বলেন তোমার গায়ে এই কোক শুধু আমি যেভাবে ব্যবহার করতে বলি সেইভাবে ব্যবহার করবা তোমার ইচ্ছা মতে নয় তারপর কি এই জামাটা আমার ইচ্ছা মতো ব্যবহার করার অধিকার থাকে প্রথম নম্বর আপনি দান করেছিলেন তারপরে আপনি কিনে নিয়েছেন তারপরে আবার আমাকে ব্যবহার করতে দিয়েছেন এখনো কি আমার ইচ্ছা মতো ব্যবহার করার অধিকার রইল আল্লাহ মানুষকে বুঝাইতেছেন তোমাদের যান আমি দান করেছিলাম আমি কিনে নিলাম কিন্তু ফিরাইয়া নিলাম না তোমাকেই ব্যবহার করতে দিলাম এবার তোমার বিবেককে জিজ্ঞাসা কর তোমার জানে যেভাবে চলতে বলে সেইভাবে চলার অধিকার তোমার আছে না আমার বিধান মতে চলতে হবে এই হইল আল্লাহর কাছে জান বিক্রি করে জান্নাত খরিদ করার এই হইল সিস্টেম তোমার জান আমি কিনে নিয়েছি তোমাকে এই ব্যবহার করতে দিয়েছি কিন্তু তোমার ইচ্ছা মতে ব্যবহার করলে তুমি জান্নাতের পারবে না তুমি আমার বিধান মতে যদি দুনিয়াতে জীবনযাপন করো তখন তুমি আমার জান্নাতের খরিদ্ তারপর আয়াতের মেকায় মুখশিরিন একেবারে লেখেছেন যার যে বিক্রি করে না তাকে বুল আল মুমিনের যানরিদ করছেন আর জান্নাত বিক্রি করছেন আল্লাহ বুঝাইছেন এই কথা আমি আল্লাহ জান্নাত বানাইছি কিন্তু জান্নাতের আমার কোনো দরকার নাই আমার বেদরকারি। জান্নাতের মূল্য আমার কাছে এত বেশি নয় মুমিনের জানের মূল্য আমার কাছে আল্লাহর কাছে নিজের তৈরি করা জান্নাতের মূল্যের চেয়ে মুমিনের জানের মূল্য বেশি এই জন্য মূল্য নাই এটা বিক্রি করে দেন আর যেটা মূল্যবান সেটা খরিদ করে নেন আল্লাহ মুমিনের যান কিনে নিয়েছেন জান্নাত আল্লার বেদরকারি সেটা মুমিনদের কাছে বিক্রি করে দিয়েছে বলবেন আল্লাহ এরপর যেহেতু এই তিনটা কথা বুঝলে যে প্রথমে আল্লাহ দয়া করে আমাকে জান দান করেছিলেন তখন থেকে আমি আল্লাহর কাছে নি দুই নম্বরে দান করা জিনিসে নিলে কিনে নিয়েছেন এর বিনিময়েছেন আমি তৃতীয় দফা আল্লাহর কাছে ঋণ জান্নাত বেশা কিনার চুক্তিতে আমি কত দফা আল্লাহর কাছে ঋণ হইলাম তিন দফা আল্লাহর কাছে ঋণী হইলাম এমতাবস্থায় এবার আমার বিবেক কি বলে আমার আমি ব্যবহার করব আমার মালকে আমি ব্যবহার করব আমার ইচ্ছা মতে না আল্লাহর বিধান আল্লাহন করে আমি চলি আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে আমি সম্পদ খরচ করি তখনও কি জান্নাত চুক্তি ঠিক তাকে না ক্যান্সেল হয় আমার কথা বুঝতে থাকতে তো আমি আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন কার চুক্তি ঠিক আছে আর কার চুক্তি ক্যান্সেল আর চুক্তি কার ঠিক আছে আর কার ক্যান্সেল হয়েছে টের পাওয়া যায় না টের পাওয়া যায় এমত অবস্থায় আল্লাহ চতুর্থ নম্বরের দয়া আল্লাহ তোমরা যারা আল্লাহর সাথে জান্নাত বেসা কিনার চুক্তি লঙ্ঘন করেছো ক্যান্সেল করেছ তোমাদেরকে আমি ওই চুক্তিটা আবার রিনু করার ব্যবস্থা দিচ্ছি চুক্তি করার হবে অতীতে চুক্তি লঙ্ঘন করে জীবনযাপন করেছো। অতীতে হারাম উপায়ে মাল খরচ করেছো। আবার নতুন ভাবে আমি আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে আর কোনদিন চুক্তিতে আবদ্ধ হতে পারো আমারও আমি তোমার কাছে জান্নাত বিক্রি করে দিতে প্রস্তুত আছি হলো ঋণু করার ব্যবস্থা এটা নবায়ন করা কিন্তু দ্বিতীয় দফা তুমি যখন আমার সাথে চুক্তি ঋণু করবা অতীতে যেহেতু লঙ্ঘন করার অভ্যাস আছে এই জন্য ভবিষ্যতে চুক্তি ঋণু করতে গেলে চুক্তিটা ঋণুটা মজবুত হতে হবে সেই মজবুতির ব্যবস্থা তুমি আমি আল্লাহর হাতে ধরে এবার চুক্তি করতে হবে এবার আল্লাহর হাতে দিই সামনাসামনি মুখে মুখে করলে মাংসে করা হাত আমার নাই যাতে তুমি ধরতে পারো আল্লাহর হাত আছে কিন্তু আমাদের মতো রক্তে মাংসে করা হাত নয় একটা রক্ত মাংসে গড়া হাতে আর একটা রক্ত মাংসে করা হাতে ধরা যায় কিন্তু উকিল আমার পক্ষ থেকে উকিল নিলাম তারেও আমি রক্তে মাংসে করা হাত দিলাম আমার পক্ষে উকিলের হাতে ধরে যারা নবায়ন করবে তারা প্রকারান্তরে আমি আল্লাহর হাতে ধরে নবায়ন করা হব আল্লাহর পক্ষের দেওয়া সেই উকিল হইলেন মুহম্মদ রসুল তাই আল্লাহ মুহম্মদুর রসুল কে সম্বোধন করে বলেন ইন্দনা হে রাসুল করিম সাল্ল ইসলাম যারা আপনার হাতে ধরে বায়াত হয় এই বায়াত শব্দ বাংলা অর্থ বেচা কিনা বাংলা অর্থ বেচা কিনা আর্মি ভাষায় কোরআনের ভাষায় বলে বায়াত হওয়া আর ফার্সি ভাষায় বলে পিরি বাংলা ভাষায় এর অর্থ হইল বেচা কিনা আমি আমার পীরের হাতে ধরিয়া চুক্তি করলাম কি বেঁচলাম কি জানলাত বিক্রি করলাম জানাল বিক্রি করলাম আমি আমার পীরের হাতে ধরে বেচা কিনার কন্টাক্ট করলাম মুতন কন্ট্রাক্ট রিনু পীরের হাতে ধরে আমি এই চুক্তি করলাম আবার নতুন ভাবে যে আমার জান্নাল বিক্রি করলাম আর জান্নাত আল্লাহ করলাম জান্নাত খরিদ করলাম আল্লাহ আর হাতে ধরলাম পীরের কেনের না তিনি হইলেন আল্লাহ তিনি হলেন আল্লাহর পক্ষের উকিল এই উন্মতের জন্য আল্লাহর পক্ষের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ উকিল হইলেন মোহাম্মদুর রসুল্লাস যতদিন দুনিয়াতে মোহাম্মদুর রসুল রসম ছিলেন ততদিন পর্যন্ত এই উম্মতের রক্তে মাংসে করা হাত মোহাম্মদিনার চুক্তি নবায়ন করার ব্যবস্থা ছিল যখন থেকে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন তখন কোন কিলের হাতে ধরে আমরা জান্নাত চুক্তি নবায়ন করব যারা লঙ্ঘন করেছি بيهوستالاك بيكنا حديث سوري بي الله رسول مرحبا وَأَنَّ الْعُلَمَاءَ وَرَسَتُ الْأَنْبِيَاءِ وَأَنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّسُوا دِي نَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَالرَّسُوا الْعِلْمِ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِهَا الزِّنْ وَافِلْ أَمَرٌ مَتَلَ عَلَيْمٌ غَرٌ مَو بِي قَنَرْ নবীগণ কোন দন সম্পদের উত্তরাধিকারী করেন না নবীগণের উত্তরাধিকারী করে। এই জন্য রসুলের অবর্তমানে রসুলের পক্ষ থেকে সেই অদালতের দায়িত্ব পালন করবেন কিয়ামত পর্যন্ত আলেমগন এই জন্য আলেমগন নাইবে নবী ওয়ারাসাদুল এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আছে বুঝার মতো না বুঝার কারণে আমরা অনেকে যার হাতে ধরে চুক্তি নবায়ন করার কথা ছিল তারে না তারকালতি দেওয়া হয় নাই তার হাতে আমরা মুহীদ ভাইয়া যাই আসলে এই সে আল্লাহর পক্ষের ওকালতি ভাইলো কিনা যদি না ভাইয়া থাকে তারা তো দিদি আমরা কি কিসের বেচা কিনার চুক্তি নবায়ন করি এই জন্য এখানে গুরুত্বপূর্ণ বিষয় ব্যাপার সেটা হইল নবীর অবর্তমানে যে আলেমগন পালন করবেন যে কারণে আলেমদেরকে বলা সব আলেম সব আলেম নয় বরং এ ঘদে আল্লাহ রসুল বলেন আখরি জমানায় দুনিয়াতে এমন একটা পরিস্থিতি আসবে আমার উন্মতের উপর ইসলাম ইল্লা ইসমহ যখন ইসলামের নাম থাকবে ইসলামের কাজ থাকবে না বিধান পালিত হবে মিনাল হুদা মসজিদ বিল্ডিং হবে কিন্তু মসজিদে হেদায়ত থাকবে না উলামা উহুম শারুমান তাহতা আদিম ইসামা মিনহুম ওই সময়ের একদল আলেম এমন হবে যারা হবে আসমানের নিচে জমিনের উপরে যত দুষ্ট আছে সকল দুষ্টের বড় দুষ্ট হবে একদল আলেম সুতরাং আলেম হইলেই না এভেন অবি হয় না আলেমের প্রকার বেন আছে আলেম দুই প্রকার এক প্রকার হয় আর এক প্রকার হয় আমাদের হাতে থাকতে হবে যে স্কেল দিয়ে যেকোনো আলেম কে মাপলে আমি বুঝে নিতে পারবো কোন ক্লাসে একটা স্কেল লাগবে না স্কেল লাগবে কিনা হ্যাঁ একটা স্কেল থাকতে হবে যে স্কেল দিয়ে কি আল্লাহর পক্ষের উকিল তার হাতে ধরে কি আমি আল্লাহর সাথের জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করতে পারি না ইনি ই মাপে পড়েন না ইস্কেল আমার হাতে তাকলেই মাপতে পারবো আজ স্কেল হাতে না থাকলে মাপতে পারবো না সেই স্কেলটা কি আল্লাহ গুলা আলী পুরাণে বলে হদ্র ইব্রাহিম ইসলাম চলে ইস্পাই কিনিয়া সুল্লাহ কে বা সেই দোয়ার কারণে আল্লাহ মুহম্মদুর রসুল্লাহকে ইব্রাহিমের ছেলে ইসমাইলের খান দানপুরাইয়ের বংশে জন্ম দিয়ে পারে যে রবি হেদায়ত করবেন দায়িত্ব হল তাদেরকে কোরআনের সহিতাত শোনাবেন দুই নম্বর দায়িত্ব হলো তাদেরকে কোরআন শিখাবেন তিন নম্বর দায়িত্ব হল তাদেরকে হাদিস শিখাবেন চার নম্বর দায়িত্ব হলো তাদের অপবিত্র আত্মাকে পবিত্র করে দেবে নবী উমকে হেদায়ত করবেন কত দায়িত্ব পালনের মাধ্যমে কোরআনের শোনাইবেন কোরআন শিখাইবেন হাদিস শিখাইবেন আর অপবিত্র আত্তাকে পবিত্র করে দেবেন এখানে চতুর্থ নম্বর কথাটা আমাদের গুরুত্বপূর্ণ ভাবে বোঝার ব্যাপার যে আত্মা অপবিত্র গুণটা আর পবিত্র কিভাবে হয় এই প্রশ্নের জবাব মোহা সিরিন তফসিলের কিতাবে পরে দিয়েছে আমি খুব সংক্ষেপে বলতে চাই যে মানুষটা গুণা করলে যে আল্লাহ শাস্তি হবে জানে বুঝে তারপর গুনার মধ্যে মজা আছে এই মজার লুপটা ছাড়তে পারে না এই জন্য গুণা করে এরকম মুসলমান কি আছে আছে এটা গুনার কাজ এটা করলে আল্লাহর কাছে শাস্তি হবে জানে বুবে বিশ্বাস করে তার তারপরে গুণাটা করার মধ্যে একটা মজা আছে এই মজা যাদের অন্তরে আছে এই মজার রূপে যারা গুণা করে এদের অন্তর না এদের অন্তর আমি তো আশা করি আমার কথা বুঝে থাকলে আমাদের কার অন্তর ভাগ আর কার অন্তর না একজন একটা আরেকজন বলতে না পারলেও যার যারটা বলতে পারার কথা দেখি আমি গুণাটা করি না আত্মা না পাক না আমি যদি জানি একটা মজার রুবে আমি অমুক গুণায় লিপ্ত আছি তাহলে অবশ্যই আমার আত্মা পাক আমার অন্তর সুতরাং গুণাই লিপ্ত মানুষের অন্তর এই সমস্ত মানুষের অন্তর থেকে গুনার মজার লালসা বের করে দেওয়া ইটার নাম তৎকি আয়স ইটার নাম আত্মা পবিত্রকরণ যা ছিল নবীর চতুর্থ নম্বর দায়িত্ব কত নম্বর দায়িত্ব কোরআনের শহীদ দিলাইবেন কোরআন শিখাইবেন হাতিস শিখাইবেন আর যে মজার রূপে মানুষ গুণা করে সেই মজার রূপ অন্তর থেকে বের করে দেবেন এই মজার সমস্ত আলেমগন এই চার দায়িত্ব পালন করবেন তারা ভাবেন সত্যিকারের না ওয়ারাসাতুল আম্বিয়া সুয ব্যাপার নার মৌরুষি সত্য নাভির গিরি আমার বাবা কী ছিল আমি ফির আমার দাদা কী ছিল আমি ফির এই ব্যাপার নয় নবী যে চার দায়িত্ব পালন করেছিলেন উন্মতের আত্মা পবিত্র করার জন্য সেই চার দায়িত্ব পর্যন্ত যারা পালন করবে তারা হবে সত্যিকারের সত্যিকারে রক্ত সরাসরি আল্লাহর রক্তে মাংসে করা হাত না থাকার কারণে আল্লাহর পক্ষের উকিল বানাইয়া রসুলকে পাঠাইছিলেন রসুল বর্তমানে দুনিয়াতে না তাকার কারণে না এবে নবী ওরাসাতুল আম্বিয়া রেখে গেছেন আমি তার হাতে ধরে আমার জান্নাত বেসা চুক্তি নবায়ন করতে পারি আমার হাতে থাকে আমি মাফলেই বুঝতে পারবো যে আমি তার হাতে ধরে আমার জান্নাত বেছা কিনা চুক্তি নবায়ন করতে পারবো এ আল্লাহ গুলা আলামী বলেন ইনাই নমায়ুবাহ ফি পম নয় কুসু আলানি ওমফা বি হলি আজ রিমা হে রসুনি সুসম যারা আপনার হাতে কিসের বিনিময়ে নবায়ন কেন ঋণু কেন লঙ্ঘন হয়েছে অতীতে লঙ্ঘন হয়েছে লঙ্ঘন হয়েছে আমি সুদ খেয়ে जान्न बचा किनार चुक्ति लंघन करुस्कुर माध्यम जान्न बैचा किनार चुक्ति लंघन कर माध्यम আমি নমাজ কাজ করার মাধ্যমে জান্নার চুক্তি লঙ্ঘন করেছিলাম আমি বিন্য নারীর সাথে অবৈধ চলাফিরার মাধ্যমে জান্নাব দেশা চুক্তি লঙ্ঘন করেছিলাম আমি একজন আল্লাহর পক্ষের ওকিলের হাতে ধরে আল্লাহর হাতে ধরে ওইগুলি আর করব না বলে আল্লাহকে কথা দিলাম নতুন ভাবে আল্লাহ আমাকে কথা দিলেন জান্নাত বিক্রি করার এই হইল এবার বলেন আমি নিজেই যদি নমস্কার করি আমি নিজে যদি রুদা রাখি না আমি নিজেই যদি বিন্ন নারীর সাথে অন্যায় ভাবে চলাধেলা করি আমি নিজে যদি সুদকুর হই আমি নিজেই যদি হই আমি নিজে যদি মধুর হই আমি নিজেই যদি গাঞ্জা হই অথবা আমি নিজেই যদি কোরআন জানি না নিজেই কোরআনের তিলওয়াজ জানি না আপনাদেরকে কি তিলওয়াজ শোনাইব আমি নিজে যদি কোরআন শিখি আপনাদেরকে কোরআন কি শিখাইব আমি নিজে যদি হাদিস পড়ি না আপনাদেরকে কি হাদিস পড়াইব আমার আত্মাই যদি তাকে না পাক আপনাদের আত্মা কি পবিত্র করাইব কালে কালেই এই গুণগুলি যাদের মধ্যে থাকবে কে পর্যন্ত এরা হবেন সত্যিকারের অর্থে না এরা হবেন কামিল পীর এরা হবেন আল্লাহ ওয়ারিস এদের হাতে ধরে আমরা যত রকমের গুণা অতীতে করে জান্নাত বেসাকিনার চুক্তি লঙ্ঘন করেছিলাম ওই সমস্ত হকানি উলামা একরামের হাতে ধরে আমরা নতুনভাবে জান্নাত বেসাকিনার চুক্তি নবায়ন করতে পারি বলতে পারি এটা আল্লাহর চতুর্থ নম্বর দয়া আবার আল্লাহ বলেন সময় মনে মনে দুষ্টামি তাকলে চলবে না এটা কি মন দুষ্টামি বলে আজকে আল্লাহর সাথে চুক্তি কুইজা রাখি চুক্তি কুইজা জাননাতে খরিদ্দার হইয়া যায় আর কাল থেকে যত সুদ খাবো দুষ্টামি বুঝতে পারলেন বিষয়টা মনে মনে দুষ্টামি থাকলে তোমার জান্নাত থাকার চুক্তি ঋণু হবে না যখন তুমি চুক্তিতে আবদ্ধ হবে হালিস অন্তরে আল্লাহ আর জীবনে সুদ খাইব না আর জীবনে কোনোদিন অন্যায় করবো না বাড়াবো না কিরকম দিন প্রতিজ্ঞাবদ্ধ হইয়া মনকে গুনাত থেকে সম্পূর্ণ ফিরেইয়া যদি ঋণও করো তুমি ঋণ করবা তখনই আমি আল্লাহ পাকিন তোমার কাছে আবারও জান্নাত বিক্রি করতে এইভাবে আপনারা আল্লাহ থেকে জান্নাতে বেচা কিনা করতে রাজি আছেন এবার শোনেন বেচা কিনার আর একটা নিয়ম বেচা কিনার আর একটা নিয়ম হইল বিক্রেতা বলে আমার এই জিনিসটা তোমার কাছে বিক্রি করলাম নাকি বিক্রি করবো করলাম করলাম বলতে হবে আমি কিনলাম না কিনবো কিনলাম কিনবো বললে চুক্তি হয় না কেনার নিয়মে বিক্রেতার বলতে হয় আমি বিক্রি করলাম খরিদ্ের বলতে হয় আমি খরিদ করলাম আল্লাহ ফক্রাবুল আলমিন বলেন হে মুমিন মুসলমানেরা তোমাদের জান মালের বিনিময়ে আমার জান্নাত তোমার কাছে বিক্রি করব ইস্তারা ইশারা বিক্রি করবো না করলাম আল্লাহ বলেন আমার জান্নাত আমি কিনে নিলাম এবং আমাদের পক্ষ থেকে কি জবাব দেওয়া চাই জান্নাত জানমাল বিক্রি করব করলাম করলাম জান্নাত খরিদ করলাম আপনারা কি রাজিয়াছেন আল্লাহ বলতেছেন জানাত তোমার কাছে বিক্রি করলাম আপনারা কি কিনলাম বলতে আপনারা সবাই এবার বলেন দেখেছিলেন কেউ কোনদিন না এটা তোর বিশ্বাস। এই আর একটা জটিল ব্যাপার এখানে আমাদের বুঝে নেওয়া দরকার দুনিয়ার সমস্ত নাস্তিকেরা যারা পরকালে বিশ্বাসী এদেরকে বলে বিশ্বাস। যারা আল্লাতে বিশ্বাসী এদেরকে বলে বিশ্বাসী যারা আল্লাহ বিশ্বাস করে ফিরিস্তা বিশ্বাস করে কবরের সঞ্জব বিশ্বাস করে কবরের আদাব বিশ্বাস করে হাসরের মাঠ বিশ্বাস করে হাসরের মাঠের হিসাব নিকার বিশ্বাস করে বের বিশ্বাস করে পুল বিশ্বাস করে দেখে বিশ্বাস না না দেখে বিশ্বাস যারা অন্ধবিশ্বাস এই কারণে ধর্ম ভালন করা মানে অন্ধবিশ্বাসী হওয়া ধর্ম ভালন মানি বিশ্বাস ধর্ম মানি অন্ধ অন্ধত্বের নাম ধর্ম অন্ধবিশ্বাসের নাম ধর্মবিশ্বাস এইরকম অপপ্রচার সমস্ত নাস্তিকেরা ধর্মাবলম্বীদের মধ্যে প্রচার করে আর যারা আলেনদের কাছে যায় না নাইবে নবীদের কাছে শিক্ষা দীক্ষা গ্রহণ করে না যাদের ইমান নরবরে দুর্বল এরা যখন এই সমস্ত নাস্তিকদের কুযুক্তিগুলি শুনে ইমানের যে পরিমাণ লেশমাত্র বাকি ছিল অন্তরে সেটাও ধুয়ে বুঝে বেলা যায় আমরা নিদের কোন্নাত কিনেছি অন্ধবিশ্বাসের মাধ্যমে নয় আমরা দেখা শোনা জান্নাত কিনেছি এই কথাটা এবার বুঝে নেওয়া দরকার আমরা জাননাতে বিশ্বাসী না এখন আমরা বোঝার চেষ্টা করি দেখা শোনা জানাতে বিশ্বাসী কিভাবে দেখলাম কবে কিভাবে সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা হজরত আদম আলহিসকে সৃষ্টি করার আগে। বলেছিলেন একটু দোয়া করে বলেন আদম সৃষ্টি করার আগে আল্লাহ ফিরিস্তাকে বলেছিলেন আদম সৃষ্টি করে কোথায় বানাবেন দুনিয়াতে বানাবেন বলে বানাইবেন কিন্তু আদম বানানির পর সরাসরি কোথায় দুনিয়াতে পাঠাবেন বলে বানাইলেন জান্নাতে পাঠাইলেন কেন আল্লাহর্বুল আলমিন এর মাধ্যমে কি আমাকে পর্যন্ত দুনিয়াতে যত নাস্তিন জন্ম দিবে একটা নাস্তিকেও যেন কোনো কিন্তু তারপরও আগে জান্নাতে পারে তখন আদম আলাই ইসলাম জান্নাতে একা একা ছিলেন একা একা একদিন এই একা একা অবস্থায় আদম জান্নাতে গুমাইতেছিলেন গুমন্ত অবস্থায় আদমের বাম পাশের দিয়া সর্বকনিষ্ঠ পাড়া বিয়া সাজাইয়া গুজাইয়া আদমের পাশে বসাইয়া রাখলে। গুম বাঙ্গার পরে আদম যখন জীবনের প্রথমবারের মতো সাজানো গুজানো বিবি কে নিজের পাশে বসা পাইলেন শুইতে চাইলেন আল্লাহ বাবা দিয়া বলেন আদম শুইবা পরে তোমার বিবি বানাই দিসবা কি মোহর করবে আল্লাহ নিধি বলে দিলেন তোমার বংশধতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুল রসুল্লাহকে জন্ম দিয়া পাঠাইব তার প্রতি তিনবার দূর শরীফ পরে বিবি হাওয়ার মোহর আদায় কর আদম আলহ সালাম তখনই বিবি হাওয়াকে শুইবার আগে আমাদের নবী মোহাম্মদ রসুল প্রতি তিনবার দুরু শরীফ পরে বিবি হাওয়ার মোহর আদায় করলেন তার দুর শরীফ কি জিনিস দুরুশরীফের হকিকত কি দুরু শরীফের হকিলত কি দুরুশরীফের বিধান কি এটা একটা স্বতন্ত্র আলোচ্য বিষয় সেই আলোচনা যদি এখন শুরু করা হয় মরা আদায় করার পর নিজের বিবিকে কে সুইবার পারমোশন পাচ্ছে এখন থেকে জাননাতে কতজন হইলেন জন এবার আল্লাহ জান্নাতের দুইজন বাসিন্দাকে বলেন ও আদম হাওয়া তোমরা কিছুদিনের জন্য এই জান্নাতে বসবাস কর কিছুদিনের জন্য কেন কারণ এইটা তোমাদের জন্য স্থায়ী ঠিকানা তৈরি বাজারে যেতে হবে হবে। করে আসলে আগে মনে আছে। চিরখালের জন্য বসবাস করে বললেন আদম হাওয়াকে জান্নাতে না কিছু দিনের জন্য কিছু জন্য কেন ফরিদ পরে গেলেন ফরিদ করে গেলেন না ফরিদপুর আর বাজারে আসেননি তো কেন বাজারে যাইবা ফরিদ করে আসবা স্থায়ী বা এখন কেন আসলা এখন শুধু যে বাড়িটা বেসা কিনা হবে দেখার জন্য চয়েস করতে গেল গেলে স্থায়ী ভাবে টাকার পারমিশন পাওয়া যায় না কিছুদিন ঘুরাবিরা করে দেখো এইটুকু পারমিশন পাওয়া যায় আল্লাহুল বলেন চ করার জন্য আস দেখার জন্য আস কিছুদিন থাকো সবকিছু দেখো সবকিছু খাও আর একটা বললেন এই গাছের ফল খাবে আদম আলাই আল্লাহর নির্দেশ মতে বিবি হাওয়াকে কে নিয়ে জাননাতে ইচ্ছা মতে গুড়াফিরা করেন ফলমূল খান কিন্তু একটা গাছ নিষিদ্ধ গাছের ধারে কাছেও যান না এর আগের থেকে পরে লম্বা ঘটনার পর্যায়ক্রমে আদবের সাথে ইবলিশের দুশ্মনী আগে থেকেই শুরু হয়ে গেছে সেই দুশ্মনী চরিতার্থ করার সর্বপ্রথম ব্যবস্থা ইবলিশ গ্রহণ করল আদমকে দুঃখা দিয়া নিষিদ্ধ নিষিদ্ধবাদের পর খাওয়াইল কিভাবে খাওয়াইল দুখা দিয়া ইবলিস জান্নাতের বাইরে দাঁড়াইয়া আদম হাওয়াকে ডাকিয়া বলল পালমানুমার বুকুমানি সজরি ইনামীতাম হুম ইন্মাল মিন ইলিশ জন্নতের বাইরে দ্বারা আদম হওয়াকে ডাকিয়া বলল আমি আল্লাহর পছন্ায় বলছি তোমাদের একটা উপকারের জন্য একটা পরামর্শ একটা সুপরামর্শ দিতে চায় কি সেই সুপরামর্শ বলল ওই গাছের ফল যদি খাও তাহলে চিরস্থায়ী জান্নাত হইয়া যায় বা জাননাতে দিয়ে আল্লাহ কি বলছিলেন চিরকালের জন্য তাকো না কিছুদিন কিছু কিছুদিন জান্নাতে থাকার পারমিশন পাইতো চিরকাল থাকার ব্যবস্থা হইলো ওই গাছের ফল খাওয়া বাকি রইল আল্লাহ নিষেধ করলেন কেন প্রশ্ন বাকি থাকে না আল্লাহ পরি না ইবলিসের কথায় খাবেন কেন এর ব্যাখ্যা মুহাসুদ্দিন বিভিন্ন ভাবে লেগেছেন সবগুলি ব্যাখ্যা এখানে আলোচনা করার সময় একটা ব্যাখ্যার কথা শুনে ইবলিস বলল। ও আদম হাওয়া আল্লাহ তোমাদেরকে একটা গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাবে দূরের কথা এর ধারে যাবে না আল্লাহ একটা গাছ দেখাইয়া একটা গাছে তোমরা বুঝতে ভুল করেছ এই জাতের কোন গাছের ফল তোমরা খাইতেছ না এটা কোন কত একটা গাছ দেখাইয়া আল্লাহ বলছেন এই গাছের ফল খাবে না এই জাতের অন্য গাছের ফল খাবে না কোনও আল্লাহর নিষেধ ল হবে না আর তোমরাও জান্নাতের স্থায়ী বাসিন্দা হয়ে যাবে ইলিশের দুপাটা বুঝতে আদম তখন মনে করলেন যে পরামর্শ গ্রহণ করলে আল্লাহর নিষেধ ও লঙ্ঘন হয় না আমাদেরও উপকার হয় পরামর্শটা তো মন্দ হয় নিষেধ জেনে শুনে আদম লঙ্ঘন করলেন না ইংলিশ দুকা দিল ইংলিশের দোকায় পরে আদম আলি ইসালাম এই গাছের ফল না খেয়ে এই জাতীয় আরেকটা গাছের ফল দিল খাওয়ার পরে আল্লাহ বলে তোমরা টিকেই বুঝেছিলে আদম হাওয়া ইবলিশ তোমাদেরকে ভুল বুঝাইল ইবল আমার কথার ফানাসিয়া আদম আদম আেনে সোন আল্লাহর বিধান লঙ্ঘন করলেন না ইবলিশের দুকায় পরে মর্ম বুলে গেলেন এইটা কি আদমের গুণামিল এটা একটা জটিল ব্যাপার বুঝার মত আমি খুব সহজে আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাতে চাই রমজান মাসের দিন এ বেলায় রুদাদার খানাফিনা করবে আল্লাহর আদেশ আল্লাহ নিষেধ কিন্তু কোন রুদাদার দিদি রুদার কথা ভুলে গিয়ে খানাফিনা করে গুণ গুণ গুণ হয় আল্লাহর নিষেধ লন হইল না লঙ্ঘন হইলো তো দেখেন আল্লাহর নিষেধ লঙ্ঘন হইলো কিন্তু গুণা হইল কাজেই সব ক্ষেত্রে চালু করতে যাবেন না আল্লাহর বিধান যেখানেই লঙ্ঘন হইলো সেখানেই গুনা হইল বলতে চাইবেন না বহু ক্ষেত্র এমন আছে যেখানে আল্লাহর বিধান লঙ্ঘন হইলো কিন্তু গুণা হইল না অনেক ক্ষেত্র এরকম আছে আল্লাহর বিধান লঙ্ঘন হইল কিন্তু গুণা হলো। আরেকটা উদাহরণ দিচ্ছি কোন ঋতুবতী অবস্থায় মাসিক বেমারের সময় স্ত্রীর সাথে মিলাম করা আল্লাহর বিভেদ আপনার জানা ছিল না আজকে যে আপনার বিবির মাসিক ব্যমার শুরু জানা নাই আপনি জানেন আজকে দশ দিন যাবত আপনার বিবির মাসিক ব্যমার থেকে মুক্ত এই অবস্থায় আপনি বিবির সাথে মিলামেশা করে ফেললেন আল্লাহর নিষেধ রক্ষা হইল না লঙ্ঘন হইল কিন্তু জেনে শুনে না হওয়ার কারণে ভুলবশত হওয়ার কারণে গুণা হইল না সময় মতে নমাজ আদায় করা আল্লাহর আদেশ কি না মা নমাজ যে আপনি পড়েন নাই মনেই নাই আমাদের সময় পার হয়ে গেল আদেশ পালন হইল না লঙ্ঘন হইল গুনা হইলো গুনা হইল না ঠিক এরকম গাছে ওই গাছের ফল খাওয়া আল্লাহ ছিল কিন্তু ইবল দুঃখা দিয়া আল্লাহর নিষিদ্ধতার মর্ম ভুলাইয়া দিল সুতরাং জেনে শুনেই আল্লাহ আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেননি বরং আল্লাহ বলেন ফানাসিয়া আদম আদম ভুলে গেল নিষেধ নিষেধ পালন হইল না নিষেধ লঙ্ঘন হইল কিন্তু গুণা হইল না কিন্তু আর একটা হইল হইল না কি জাননাতে কিছু দিনের জন্য বসবাস করে যে বলেছিলেন ওই কিছু দিনের মেয়ে আত্মা শেষ হইলো মনে নাই কথা জান্নাতে দেওয়ার সময় কি বলেছিলেন কিছু দিনের জন্য জানাতে বাকি কথা ইনশাআল্লাহ নমাজে করা হবে বাকি কথা ইনশাআল্লাহ নমাজে করা হবে ধর সময়